পরিবেশিত অডিও লিকচার সিরিজ সিরিজ আলোচিত হবে আলহি ও সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ উম্মুল মমিনের আজকের পর্বে আমরা জানবো ইনশা আল্লাহ উমুল মকমিনিন উম সাল্লাম আর ব্যক্তিত্ব এবং মর্যাদা সম্পর্কে কিছু প্রসঙ্গ রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের স্ত্রীদের মধ্যে মাহাত্ম এবং মর্যাদার বিবেচনায় আয়েসার আদি আনহার পরেই ছিল উম্মুল মমিনিন ও ম্যাসাল্লামার রদি আনহার অবস্থান ইবনে হায়দুর রহিমউল্লা বলেন অনুপম সৌন্দর্য পূর্ণ প্রজ্ঞা এবং সঠিক সিদ্ধান্তের গুণে গুণান্বিতা ছিলেন আমাদের মা উম্মুল মমিনিন ও ম্যাসাল্লাম রদি আনহা আমরা জানি রাসুল্ল সল্লাহ আলী আসসালামের স্ত্রীদের মধ্যে শুরুতে কেবলমাত্র আয়েশার আদি আল্লাহু আনহার ঘরেই নাজিল হতো রসুল্ল সালাহাল্লাম যখন আয়েশার আদি আনহার সাথে একই চাদরের নিচে থাকতেন সেই অবস্থাতেও জিবরিল আলাইসাল্লাম ওহি নিয়ে আসতেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই মর্যাদা শুধুমাত্র আয়েসার আদি আনহার জন্যই খাস ছিল কিন্তু এরপর উমের সাল্লামার রাদি আল্লাহু আনহার বাড়িতেও ওহিনাজিল হওয়া শুরু হয় এরকম দুইটি ওহিনাজিল হওয়া সম্পর্কে আমরা এখন কথা বলছি ইনশা আল্লাহ আর এরপর আরও কিছু আয়াতের উল্লেখ করা হবে যেগুলো নাজিল হয়েছিল উমে সাল্লাম রাদি আনহার প্রশ্নের ব্যাপারে উম্মসাল্লামার আদি আল্লাহ আহার ঘরে যেই দুইটি ওহি নাজিল হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াত যে আয়াতকে বলা হয়ে থাকে আয়াতে তাঁত হীর এই আয়াতের মাধ্যমে আল্লাহআ বলেছেন ইননামা আহলাল হে আহলেবাইদ বা নবী পরিবারের সদস্যবৃন্দ আল্লাহ তাল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পুত পবিত্র রাখতে এই আয়তে আহলেবাইদ বা নবী পরিবারের কথা বলা হয়েছে যাদের মধ্যে উম মাহাহাতুল ইনিন রদিউল্লাহান হুন্না তারাও অন্তর্ভুক্ত এই আয়াত নাজিলের পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফাতিমা আলী হাসান এবং হুসাইন রদিউলাহান হুমকে ডেকে আনেন এবং বলেন এরা আমার আহলে বাইত বা আমার পরিবারের সদস্য তখন উম্মসাল্লাম রদিউল্লাহানহা জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমিও কি বাইতের অন্তর্ভুক্ত রাসুল উল্লাহ সাল আলহ সাল্লাম বললেন বলা ইনশা আল্লাহ হ্যাঁ ইনশা আল্লাহ অন্য বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আলী ফাতেমা হাসান এবং হুসাইন রদি আল্লাহআহমকে একটি চাদরের নিচে একত্রিত করলেন এরপর তিনি বললেন হা উলা ই আহলেবাইতে এরা হচ্ছে আমার আহলে আহলেবাইত উম্মে সাল্লাম্মিউলাহু আহা সেখানে ছিলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহি আদিল মা আহম ইয়া রসুলাল্লাহ আমাকেও এদের অন্তর্ভুক্ত করে নিন তখন রসুল্লাহ সাল উলিয়া বললেন আন্তা মিনাহলি তুমিও আমার পরিবারের অন্তর্ভুক্ত রসুল্ল সাল্লু আলাই সাল্লামের স্ত্রীরাও তার পরিবার বা আহলে বাইতের অন্তর্ভুক্ত এর বিভিন্ন দলিল বা প্রমাণ রয়েছে জায়নাব বিনতে জাহাশ রাদী আল্লাহুয়ানহার বিয়ের পর রসুল্ল সালাই সাল্লাম যখন অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়েছিলেন সেখানে স্ত্রীদের ঘরে যাওয়ার সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাম দিয়েছিলেন এভাবে তিনি বলেছিলেন আসসালামু আলাইকুম আহলাল বাইতি ওয়ারাহমাতুল্লাহ রসুল্ল সাল্লা সাল্লাম যখন আয়স রাদি আল্লাহানহার কক্ষের দিকে গিয়েছিলেন তখন এভাবে সালাম দিয়ে বলেছিলেন তোমাদের উপর সালাম এবং আল্লাহ রহমত বর্ষিত হোক হে নবী পরিবার জবাবে আয়েশারদি আল্লাহু আনহা বলেছেন ও আলাইকাউ রহমাতুল্লাহ আল্লাহ আপনাকেও বরকত দিন আপনার নতুন স্ত্রীকে কেমন পেলেন উমে সাল্লাম রদি আনহা একবার জিবরিল আলাইসাল্লামকে দেখেছিলেন মানুষের আকৃতিতে সেইদিন উমে সাল্লাম রদি আল্লাহানহা রসুল্ল সাল আলাইসালামের পাশে বসেছিলেন এমন সময় জিবরিল আলি সাল্লাম সেখানে আসেন এবং কথা বলতে থাকেন চলে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন এই ব্যক্তিকে চেনো উমেসাল্লামা বললেন হ্যাঁ তিনি তো দাহিয়া আল কালবি দাহিয়া আল কালবি ছিলেন একজন সাহাবি যিনি খুবই সুদর্শন ছিলেন জিবরিল আলি সাল্লাম যখন আসতেন তখন এই সুদর্শন সাহাবির আকৃতি ধরে আসতেন এই জন্যেই উমেসাল্লামা বললেন আমি তো দাহিয়া আল কালবিকে দেখলাম কিন্তু পরবর্তীতে উমেসাল্লাম রাদি আল্লাহুয়ানহা যখন এই ঘটনাটি অন্যান্য মানুষের কাছে বর্ণনা করেন তখন তিনি জানতে পারেন সেই ব্যক্তি দাহিয়া আলকালবি ছিলেন না বরং ছিলেন জিবরিল আলহ ইসলাম উম্মেসাল্লামা রাদি আল্লাহুয়ানহার ঘরে নাজিলের আরেকটি ঘটনা হচ্ছে সাহাবি আবুলুবাবা রাদি আল্লাহু আনহুর তাওবা কবুল হওয়ার ঘটনা আবুলুবাবা রাদি আল্লাহুয়ানহুর ঘটনাটি ঘটেছিল খন্দক যুদ্ধের পরে যখন ইহুদিদের গোত্র বনু কুরাইজাকে অবরুদ্ধ করা হয়েছিল সেই সময়ে বনুকুরাইজা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং খন্দকের যুদ্ধের সময়ে কাফের মুশ্রিকদের সাথে যোগ দিয়েছিল এই কারণে খন্দক যুদ্ধের পর রাসুল্লাহ সাল্লাসাল্লাম বনুকুরাইজার দুর্গ অবরোধ করলেন তাদেরকে ঘেরাও করলেন সেই দুর্গের মধ্যে বনুকুরাইজা গোত্রের নারী পুরুষেরা অবরুদ্ধ হয়েছিল এবং তাদের উপরে একটি শাস্তি আসতে পারে এই ভেবে তারা কান্নাকাটি করছিল তখন আবু আবুল্লুবাবা রাদি আল্লাহওয়ানহু কোনো এক প্রয়োজনে বনুকুরাইজার কাছে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখেন এক হৃদয় বিদারক দৃশ্য ইহুদিদের महिला कान्निकाटी करे भारी होवस्था बनुकुरैजा गोत्रे कैक लोक आबुलूबाबा रदी अल्लाह आनुरते चाहल आबुल्लुबा जी शाहबे मुआजे हमारे ऊपर सिद्धानदाता विचारक निणत होमी मन करो से अवस्था अबुल्लुबा रदी आल्लाहू आनू निजे अजाने हाथ दिए तर गलारिगे इशारा करलें अर्थात ते बोझ জবাই করা হবে তোমাদেরকে তোমাদের উপর মৃত্যুরন্দ কার্যকর করা হবে মুখে আবুলুবাবা রদি আল্লাহ কিছুই বলেননি শুধুমাত্র একটি ইশারা বা ইঙ্গিত করেছেন এবং সেটাও করেছেন সেই পরিস্থিতিতে থাকার কারণে আবেগের বশবর্তী হয়ে সেই ইঙ্গিত করার সাথে সাথে আবুলুবাবা রদি আল্লাহু আহ বুঝতে পারলেন তিনি নিজের অজান্তেই আল্লাহ এবং তার রাসুলের খিয়ানদ করে ফেলেছেন আবুলুবাবা রদি আল্লাহানহু নিজেই পরবর্তীতে স্বীকারোক্তি দিয়ে বলেন আমি সেই জায়গা থেকে আমার পা ওঠানোর আগেই বুঝতে পারলাম আমি আল্লাহ এবং তার রসুলের সাথে খিয়ানত করে ফেলেছি সেই যুদ্ধ পরিস্থিতিতে ইহুদিরা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তারা ছিল মুসলিমদের শত্রুপক্ষ কাজেই সেই অবস্থায় এরকম একটি তথ্য তাদেরকে আগাম জানিয়ে দেওয়া এটা ছিল একটি মারাত্মক খিয়ানত আবুল বাবা রদি আল্লাহান হু নিজের ভুল বুঝতে পারলেন তবা কবুল হওয়ার জন্য তিনি নিজেই মসজিদে নওবিতে এসে একটি খুঁটির সাথে নিজেকে রসি দিয়ে বেঁধে ফেললেন এখনও মসজিদে নব্বিতে সেই জায়গাটি চিহ্নিত করা আছে এবং সেখানে লেখা আছে তাওবার খুঁটি আবুল বাবা রতি আল্লাহুর সেই অবস্থায় নিজেকে রাত দিন একটা না প্রায় দশ দিন বেধে রাখেন এবং তিনি বলতে থাকেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা না করবেন আমি এভাবেই নিজেকে বেধে রাখব এরপর আল্লাহ আল্লাহ আবুলবাবা রতি আনহুর তাওবা কবুল করেন এবং এই আয়াত নাজিল করেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন আর তাদের মাঝে এমন লোক রয়েছে যারা নিজেদের গুণা স্বীকার করেছে এবং যারা মিশ্রিত করেছে একটি নেক কাজ ও অন্য একটি বদ কাজ আশা করা যায় আল্লাহ শীঘ্রই তাদের তওবা কবুল করবেন তাদেরকে ক্ষমা করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল করুণাময় এই আয়াত যখন নাজিল হয় তখন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ছিলেন উমে সাল্লাম রাদিয়াল্লাহ আনহার বাড়িতে আয়াত নাজিল হওয়া মাত্র রাসুল্ল সাল্লাহ আলিয়া সাল্লামের চেহারায় খুশি এবং আনন্দের চিহ্ন প্রকাশ পেলেও তিনি হেসে ফেললেন উম্মেসাল্লাম রাদি আল্লাহ আহা জিজ্ঞাসা করলেন ইয় রসুল্লাহ কী হয়েছে আল্লাহ রসুল বললেন জিবরিল এই মাত্র আমার নিকট এই আয়াত নিয়ে এসেছে পারস্পরিক দয়া সম্প্রীতি এবং ভালোবাসার ক্ষেত্রে সাহাবা রাদি আল্লাহ আনহুম ছিলেন একটি মজবুত দেয়ালের মতো বা একটি দেহের মতো কাজেই যখন আবুলুবাবারি আল্লাহুয়ানহুর তৌবা কবুল হয়েছে এই সংবাদ পেয়ে উমে সালাম রাদি আনহা তিনিও খুব খুশি হলেন এবং তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি কি আবু আবুলুবাবাকে গিয়ে এই সুখবর জানিয়ে দেব আল্লাহ রসুল অনুমতি দিয়ে বললেন হ্যাঁ তুমি জানাতে পারো এই ঘটনা ছিল হিজাব বা পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বের ঘটনা তখনও পর্যন্ত আল্লাহ তাল্লাহ পর্দার বিধান নাজিল করেননি এই কারণে উমে সাল্লাম রাদি আল্লাহুয়ানহা আবুলবাবা রাদি আল্লাহুয়ানহুর কাছে গিয়ে তাকে তওবা কবুল হওয়ার সুখবর জানান এবং সেই আয়াত জানিয়ে দেন এভাবে উমের সাল্লাম রদি আল্লাহু আনহা আবুলবাবাকে জানালেন তোমার সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে কিন্তু এরপরেও আবুল্লুবাবা রদি আল্লাহু আনহু নিজেকে সেই খুঁটি থেকে বন্ধনমুক্ত করলেন না বরং তিনি বললেন যতক্ষণ না রসুল্ল্লা সাল্লু আলহসালাম এসে আমার দড়ির বাঁধন খুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই থাকব। এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে তার বাঁধন খুলে দেন এবং তিনি মুক্ত হন এবারে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশা আল্লাহ উম মিনীন উম্মেসাল্লাম আর দাদি আল্লাহুয়ানহার সৎসাহস স্পষ্টবাদিতা এবং বুদ্ধিমত্তার কিছু দৃষ্টান্ত সম্পর্কে উম্মে সালামার আদি আল্লাহুয়ানহার ছিলেন অত্যন্ত পরিণত মস্তিষ্কের একজন নারী কিভাবে কথা বলতে হয় বিভিন্ন পরিস্থিতিকে কিভাবে উপস্থাপন করতে হয় এই যোগ্যতা তার মধ্যে ছিল এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা আগেও আলোচনা করেছি এখানে সংক্ষেপে সেই ঘটনাটি আমরা উল্লেখ করছি রাসুল্ল্লাহ সাল্ল্লাহলামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রিয়তমা ছিলেন উমুল মো মিন আয়সার আনহা। আল্লাহুয়ানহা সাহাবার আদি সবাই জানতেন এই কথা এই কারণে নবী সাল্লাহ সাল্লাম যেদিন আয়েশার আদি আল্লাহুয়ানহার ঘরে থাকতেন সেই দিন সাহাবিরা নানা রকমের উপহার পাঠাতেন এটা দেখে অন্যান্য উমুল মিনিনরা ভাবলেন আমরাও তো রকম উপহার পেতে চাই শুধু আয়েশার ঘরে কেন নবীজি যেদিন যেই স্ত্রীর ঘরে থাকবেন সেই দিন যেন সবাই উপহার পাঠায় কিন্তু এই কথা আল্লাহ রাসুলের সামনে গিয়ে কে বলবে এই মিশন কার্যকর করার জন্য প্রথমে পাঠানো হয়েছিল ফাতিমা রাদি আল্লাহুয়ানহাকে এরপর পাঠানো হয়েছিল উমুল মো মেনিন জাইনাব বিন তেজাহাজ রাদি কিন্তু পরপর দুইবার তারা দুইজন গিয়েও এই মিশন কার্যকর করতে পারলেন না তাদের উদ্দেশ্য সফল হয়নি পরবর্তীতে উমুল মো সবাই মিলে ধরলেন উমে সাল্লামা রাদি আল্লাহুয়ানহাকে কারণ পূর্বের দুইজনের তুলনায় উম্মে সাল্লামা রাদি আল্লাহুয়ানহা ছিলেন বয়স্কা ছিলেন বুদ্ধিমতী এবং বেশ রসিক মহিলা পাশাপাশি তার ব্যক্তিত্বও ছিল মজবুত আরেক দিক থেকে আয়েসার রাদি আল্লাহার পর উমের সালাম রাদি আল্লাহু আহা ছিলেন রাসুল্ল্লাহ সাল্লু আলাইস্লামের সর্বাধিক ভালোবাসাপ্রাপ্ত স্ত্রী এই কারণে উমে সালাম রাদি আল্লাহু আহাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পাঠানো হলো যেন তিনি উম্মুল মিনীন্দের সেই দাবি পেশ করেন রসুলের কাছে দাবি পেশ করা হলো কিন্তু রাসুল্ল্লাহ সালাইস্লাম কোনো জবাব দিলেন না পরপর দুইবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন তৃতীয়বারে উমে সাল্লামার রাদি আনহা এই আব্দার পেশ করলেন এরপর রসুল্ল্লাহ সাল্লাইসাল্লাম বলেছিলেন আয়েসার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না কারণ আয়েসার সাথে একই চাদরের নিচে থাকা অবস্থাতেও আমার কাছে আসে। অন্য কোনো স্ত্রীর এমন মর্যাদা নেই এই জবাব শুনে উমে সালামারদি আল্লাহু আনহা বুঝতে পারলেন আল্লাতালার কাছেও আয়েশারদি আল্লাহু আনহার মর্যাদা বেশি এবং এ কারণেই রসুল্ল সাল্লাহ সাল্লাম আয়েশারদি আল্লাহু আনহাকে এত ভালোবাসেন তখন উমে সাল্লাম রাদি আল্লাহু বললেন ইয়া রসুল আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি আল্লাহর কাছে তখনও পর্যন্ত শুধুমাত্র উমুল মিনীন আয়েশারদি আল্লাহুয়ানহার ঘরেই ওহিনাজিল হতো যদিও পরবর্তীতে উম্মে সাল্লাম রাদি আল্লাহুয়ানহার ঘরেও অহিনাজিল হওয়া শুরু হয় যেই মর্মে আমরা দুইটি ঘটনা একটু আগে উল্লেখ করেছি উম্মে সাল্লামারদি আল্লাহ আনহার বুদ্ধিমত্তা স্পষ্টবাদিতা এবং সৎসাহসের আরেকটি দৃষ্টান্ত খাইবার যুদ্ধের পর একটি ঘটনার কারণে রসুল্লা সাল্লু আলাই সাল্লাম তার স্ত্রীদের থেকে প্রায় এক মাস পৃথক ছিলেন এবং সেই ঘটনা পরিচিত ইলা এবং তাখিরের ঘটনা নামে সেই সময় রসুল্ল্লা সাল্লাইসাল্লামের স্ত্রীরা একযোগে আল্লাহ রসুলের কাছে সংসারের খরচ বাড়ানোর আবেদন করেছিলেন এবং এই ঘটনায় রসুল্লাহ সাল্লু আলু আসলাম মনক্ষণ্ণ হয়েছিলেন তখন ওমার ইবাল খত্তাবরাদি আল্লাহু আনহু নিজ দায়িত্বে আল্লাহ রাসুল সাল্লাহুসাল্লামের স্ত্রীদের কাছে গিয়ে বোঝাতে থাকেন যেন তারা কোনো কারণে রাসুলকে মনোকষ্ট না দেন সেই অবস্থায় উমর রাদি আল্লাহুয়ানহু গেলেন উমুল মো মিনিন উম্মে সাল্লাম রাদি আনহার কাছে ওমর ইবন খত্তাব রাদি আল্লাহু সাথে উম্মে সাল্লাম রাদি আল্লাহুয়ানহার আত্মীয়তার সম্পর্কও ছিল ওমর যখন এসব কথা বললেন তখন উম্মে সাল্লাম রাদি আল্লাহুয়ানহা করা ভাষায় তাকে জবাব দিলেন এবং বললেন হে খত্তাবের পুত্র বড়ই আশ্চর্যের ব্যাপার আপনি প্রত্যেকটি বিষয়েই তো নাক গোলানো শুরু করেছেন এমনকি আল্লাহ রাসুলের স্ত্রীদের ব্যাপারেও দেখি আপনি নাক গলানো শুরু করেছেন এভাবে তিনি কড়া ভাষায় ওমর ইবুল খত্তাবকে জবাব দিলেন যার প্রেক্ষিতে ওমর ইবুল খত্তাব রাদি আল্লাহু আনহু সেখান থেকে চলে আসেন তিনি এই বিষয়ে আর কোনো কথাই বলেননি এই ঘটনা উম্মুল উম্মে সাল্লামা রাদি আল্লাহু আনহার স্পষ্টবাদিতা এবং সৎসাহসের একটি দৃষ্টান্ত রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামকে বিভিন্ন পরিস্থিতিতে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন উম্মুল মমিন উম্মা সাল্লা রাদি আল্লাহু আনহা এই মর্মে সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে হুদাই বিহার সফরের সময় দেওয়া তার উপদেশ বা পরামর্শ এবারে আমরা সেই ঘটনা বর্ণনার প্রসঙ্গে যাচ্ছি ষষ্ঠ হিজরির পর একদিন রাসুলুল্লাহ সল্লাহু আলহিউসলাম স্বপ্ন দেখলেন তিনি সাহাবিদেরকে নিয়ে উমরা করছেন এই স্বপ্ন দেখে খুবই খুশি হলেন রসুলুল্লাহ সল্লাহু আলহিহসাল্লাম এই স্বপ্নের কথা তিনি জানিয়ে দিলেন সাহাবিদেরকে সাহাবিরাও খুবই খুশি হলেন আনন্দিত হলেন কারণ তারা ভাবলেন এই বছর আমরা উমরাহ করতে পারবো সেই মদিনায় হিজরতের পর থেকে এতগুলো বছর ধরে তারা উমরা করতে পারেননি হজ করতে পারেননি কারণ মুর্শিকরা তাদেরকে মক্কায় ঢুকতে দিত না এই বিষয় নিয়ে সাহাবিদের মনে অনেক দুঃখ ছিল এভাবেই কেটে গিয়েছিল দীর্ঘ ছয়টি বছর এরপর নবী সাল্লাহলাম সেই স্বপ্ন দেখলেন আর ঘোষণা দিলেন এই বছর আমরা উমরা করতে যাব ঘোষণা শুনে জড়ো হলেন চোদ্দশো সাহাবি সবাই ইহরাম বাদলেন এরপর কোরবানের পশু সাথে নিয়ে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে উম্মুল মেনিন উম্মের সাল্লামারদি আল্লাহু আনহা তিনিও ছিলেন এই সফরে কিন্তু মক্কার কাছাকাছি আসার পর খবর এলো काफिर हमला करते आस मुस्लिम यह खबर पे नबी सल्लासल्लम ज्या्राबिर करलें और हुदाईबिया नामक जैगे ताबू गाड़लेंरपर काफिर आलोचनारिधान निलेंक आलोचनारे काफिर उमरा ना कर सीधान अटल रही मुस्लिम किचुते ही मक्काय ढुकते देना अवशेषे दुईपक्ष प्रतनिधि बनीमय हल और शेष पर्त अनेक आलोचनारिद्धांत हल मुसलिमरा ए बचर उमरा ना कर फिर जब तब पर बचर तर उमरा करते তখন কাফেররা কোনো বাধা দিবে না মুসলিমদেরকে সূক্ষ্মভাবে চিন্তা করলে বোঝা যায় এটা তো সুস্পষ্ট বিজয় কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই আগামী বছর কাফেররা মুসলিমদের জন্য মক্কা উন্মুক্ত করে দিচ্ছে কাজেই রাসুল্ল সাল্লাহ সাল্লাম এই শর্তে রাজি হলেন কাফেরদের সাথে চুক্তি করলেন এবার ফিরে যাওয়ার পালা তখন নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন এবার তোমরা এহেরাম ভেঙে ফেলো আর তোমাদের সাথে থাকা পশুগুলো কুরবানি দাও মাথার চুল কামিয়ে ফেলো ওমরা থেকে ফারেক হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাথার চুল কামিয়ে ফেলা রসুল্ল সাল্লুসাল্লাম এ কারণেই তাদেরকে সেই নির্দেশ দিয়েছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এই নির্দেশ শুনে সাহাবিদের কেউই উঠলেন না রসুলুল্লাহ সাল্লু আলু আসলাম একবার দুইবার তিনবার এই আদেশ দিলেন তবুও সাহাবিদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছিল না এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন রসুল্লাহ সাল্লুসাল্লাম যেই সাহাবিরা রসুল্লুসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন তারা এই সহজ আদেশটি পালন করছেন না কেন কেন তারা দেরি করছেন কেন তাদের পশুগুলোকে কুরবানি করছেন না মাথার চুল কামাচ্ছেন না রাসলাসাল্লুসাল্সাল্লাম তার তাবুর ভেতরে ঢুকলেন এবং এই কথা জানালেন উমুল মুমিন উম্মে সাল্লাম রাদি আল্লাহু আনহাকে উম্মেসাল্লামা রাদি আল্লাহু আনহা ছিলেন দারুণ বুদ্ধিমতি। তিনি সাহাবা একরাম রাদি আনহুমদের সেই মনের অবস্থা বুঝতে পেরেছিলেন আসলে সাহাবা একেরাম সেই চুক্তির শর্তগুলো বুঝতে পারছিলেন না এ কারণেই তারা ভাবছিলেন উমরা না করেই ফিরে যাব ওমরা না করেই পশু কুরবানি করবো ওমরা না করেই মাথার চুল কামিয়ে ফেলব এটা কিভাবে সম্ভব তখন উমের সালামা রিয়া আল্লাহু আনহা বললেন আল্লাহ রসুল কাউকে কিছু বলার দরকার নেই আপনি নিজেই আপনার নিজের পশু কোরবানি করুন এবং মাথার চুল কামিয়ে ফেলুন রসুলাল্লা সাল্লাম তাই করলেন তখন সাহাবিরাও আল্লাহ রসুল সাল্লু দেখা দেখি তাদের পশুগুলোকে কোরবানি করতে লাগলেন এবং তারাও নিজেদের মাথার চুল কামিয়ে ফেলতে লাগলেন এভাবেই একটি কঠিন সমস্যার সহজ সমাধান দিলেন উম্মে সাল্লামা রতি আনহা। তার বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে গেলেন আল্লা রসুল সাল্লা আলহি আসাল্লাম এই ঘটনার উপর মন্তব্য করে ইবনে হাজর আলকালী রহিমউল্লা বলেন আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম উমুল মোমিন উম্মে সাল্লামার মতামতকে গ্রহণ করেছিলেন এবং সেই অনুসারে কাজ করেছিলেন আর লোকেরা যখন রাসুলকে নিজের চুল কামাতে দেখলো তখন তারাও দেখা দেখাদেখি নিজেদের চুল কামিয়ে ফেলেছিল এর মাধ্যমে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে কোনো কাজে পরামর্শ করার মধ্যে বরকত আছে আর যখন কোনো ব্যক্তি তার কথার সাথে কাজের মিল ঘটায় সেটা মানুষকে আরও বেশি অনুপ্রাণিত করে এই ঘটনা থেকে আরও বোঝা যায় কোনো কাজে নারীদের সাথে পরামর্শ করার বৈধতা আছে এছাড়া এই ঘটনার মাধ্যমে উম্মুল মিনীন উম্মেসাল্লামা রাদি আল্লাহনার ফাজিলত বুদ্ধিমততা এবং যৌক্তিক চিন্তাশীলতারও প্রমাণ পাওয়া যায় হুদাই বিয়ার সেই সফর ছাড়াও উমুল মিনিন উম্মে সালাম রদি আল্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে আরও বিভিন্ন সফর করেছেন যেমন খাইবার বিজয় মক্কা বিজয়ের অভিযান তাইফের যুদ্ধ হাওয়াজদিন এবং সাকিফ গোত্রের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ বিদায় হজ সেই সকল সফরেও উমুল মিনিন উম্মে সাল্লাম রদি আল্লাহু আনহা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন উম্মে সাল্লাম্মর আদি আনহার বুদ্ধিমত্তা এবং পরিণত মস্তিষ্কের আরও কিছু উদাহরণ মক্কা বিজয়ের অভিযানে উম্মেসাল্লামারদি আল্লাহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সফর সঙ্গিনী ছিলেন রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম যখন তার বাহিনী নিয়ে মক্কার বাইরে শিবির স্থাপন করলেন তখন রাতের অন্ধকারে দুই ব্যক্তি চুপি চুপি মুসলিমদের শিবিরে এসে উপস্থিত হন এবং আল্লাহ রসুলের সাথে দেখা করে নিরাপত্তা চাইলেন এর আগে সেই দুইজন ব্যক্তি ছিলেন মুসলিমদের শত্রু সাহাবিদের শত্রু তাদের একজন হচ্ছেন মক্কার আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আব্দুল মোতালিব উল্লেখ্য এই আবু সুফিয়ান কাফিরদের নেতা আবু সুফিয়ান ইবনে হার্ব নয় বরং এই আবু সুফিয়ান হচ্ছে আরেকজন ভিন্ন ব্যক্তি যিনি ছিলেন রসুল্লাহ সাল্লাইের চাচাতো ভাই আর দ্বিতীয় যে ব্যক্তি সেখানে চুপি চুপি দেখা করে নিরাপত্তা চাইতে এসেছিলেন তিনি হচ্ছেন তিনি ছিলেন উমে সাল্লামা রাদি আল্লাহুয়ানহার ভাই তার নাম আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মগিরা সেই দুই ব্যক্তি ছিলেন মুসলিমদের শত্রু তারা আল্লাহ রাসুলের সাথে দেখা করতে এসেছেন এখন এই বিষয়টি কীভাবে আল্লাহ রসুলের সামনে উপস্থাপন করা যায় তখন উমে সাল্লামা রাদি আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামকে বিষয়টি উপস্থাপন করেন এইভাবে তিনি বলেন ইয়া রসুল্লাহ আপনার সাথে দুই ব্যক্তি দেখা করতে এসেছেন যাদের একজন আপনার চাচার ছেলে আর আরেকজন আপনার ফুপুর ছেলে এবং আপনার শেলক তখন রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম সেই দুই ব্যক্তিকে তার সাথে দেখা করার অনুমতি দেন উমে সাল্লাম রাদি আল্লাহু বুদ্ধি বিচক্ষণতার আরেকটি উদাহরণ রসুল্লাহ সাল্লু আলাইস্লামের ইন্তেকালের আগে তিনি তার প্রিয় কন্যা ফাতিমা রাদি আনহাকে কাছে ডেকে নেন এবং কানে কানে কিছু কথা বলেন রসুল উল্লাহ সাল্লি সাল্লাম কী বললেন এই বিষয়টি জানার জন্য সকলের মধ্যেই আগ্রহ ছিল তখন উমুল মিনীন আয়েশার আদি আনহা যিনি এত বুদ্ধিমত্তা এবং গুণের অধিকারী ছিলেন তিনিও নিজের অস্থিরতা গোপন করতে পারলেন না তিনি দেরি করতে পারলেন না তিনি তখনই ফাতিমা রাদি আনহার কাছে জানতে চেয়েছিলেন যে আল্লাহ রাসুল তোমাকে কি বলেছেন কিন্তু ফািমা রাদি আল্লাহুয়ানহা সেই গোপন কথাটি বলতে অস্বীকৃতি জানান ফলে আয়সা রাদি আল্লাহুয়ানহা লজ্জিত হলেন ওদিকে উম্মে সাল্লামার রাদি আনহা তিনি কিন্তু অস্থির হলেন না তিনি তখনই সেই গোপন কথা জানার জন্য ব্যস্ত হয়ে পড়েননি তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং রাসুল উল্লাহ সাল্লাহিসাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদি আল্লাহুয়ানহার কাছে সেই কথাটি জানতে চান তখন ফাতিমা রাদি আল্লাহুয়ানহা বলেন রাসুল যা কানে আমার কাছে বলেছিলেন সেটা হচ্ছে আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে মিলিত হবে এবং সেই কথা শুনে ফাতিমা রদি আল্লাহুয়ানহা হেসে উঠেছিলেন এবং আমরা পরবর্তীতে দেখতে পাই রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকালের ছয় মাস পর ফাতিমা রাদি আল্লাহুয়ানহা তিনিও মৃত্যুবরণ করেন উমুল মিনিন উমে সাল্লাম রদি আলাহার ব্যক্তিত্ব এবং মর্যাদা আলোচনার প্রসঙ্গে তৃতীয় পয়েন্ট তিনি ছিলেন একজন আদর্শ মা রাসুল্লাহ সাল্ল্লাহাম যখন উমে সাল্লাম রদি আনহার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন তখন উমে সাল্লাম রদি আল্লাহানহা যেসব বিষয়ে নিজের দ্বিধা প্রকাশ করেছিলেন তার মধ্যে একটি ছিল তিনি বলেছিলেন আমার তো অনেকগুলো সন্তান আছে সেই সময় উমেসাল্লাম রাদি আল্লাহানহা ছিলেন চার সন্তানের জননী যাদের দুইজন ছিল ছেলে এবং দুইজন ছিল মেয়ে সেই সন্তানরা সবাই ছিল ছোট বয়সের পরবর্তীতে রাসুল উল্লা সাল্লি সালাম যখন জবাব দিয়েছিলেন যে আল্লাহ এবং তার রাসুলই তোমার সন্তানদেরকে দেখবেন এই জবাব পাওয়ার পর উমেস সাল্লাম রাদি আল্লাহানহা রাজি হয়েছিলেন আল্লাহ রাসুলের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে তিনি যে একজন মমতাময়ী মা ছিলেন এই ঘটনা তার একটি উজ্জ্বল প্রমাণ আরেকবার উমেসাল্লাম রদি আল্লাহু আনহা নিজেই রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এসে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ আবু সালামার সেই সন্তানরা অর্থাৎ যিনি উমেস সালাম্ম রদি আল্লাহু আনহার পূর্বের স্বামী ছিলেন সেই সন্তানদের কথা উল্লেখ করে উমেসাল্লামা বলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি আবু সালামার সন্তানদের জন্য অর্থ খরচ করি তাহলে কি এর জন্য আমি কোনো স্বভাব পাবো পুরস্কার পাবো কেননা তারাও তো আমার সন্তান আমি তো তাদেরকে কোনোভাবেই পরিত্যাগ করতে পারি না তখন রসিদুল্লা সাল্লু আলিয়াল্লাম জবাব দিয়ে বললেন হ্যাঁ তুমি তাদের জন্য যা কিছু ব্যয় করছো তাতেও তোমার জন্য প্রতিফল পুরস্কার বিনিময় রয়েছে সুতরাং একজন মা তার সন্তানদের জন্য যে কষ্ট করবেন এবং যা কিছু অর্থনৈতিকভাবে খরচ করবেন এর বিনিময়ে আল্লাহ তাল্লার কাছ থেকে পুরস্কার আজর পাওয়া যাবে এখানে লক্ষ্য করলে দেখা যায় সন্তানদের প্রতি পিতা মাতার ভালোবাসা এটা তো সহজাত বৈশিষ্ট্য স্বাভাবিকভাবেই পিতামাতা সন্তানের প্রতি অর্থ খরচ করে থাকে কিন্তু আল্লাহ তাল্লাহ এত দয়াময় তিনি এত মেহেরবান তিনি শুধুমাত্র এর বিনিময়ে পিতামাতাকে সোয়াব দিয়েই খান্ত হন না বরং তারা যা খরচ করে তার থেকে অধিক বিনিময় তাদেরকে দিয়ে থাকেন এই হাদিসের মাধ্যমে রসুল্লাহ সাল্লু আল্লাম সেই তথ্যই জানিয়েছেন উম্মুল মিনিনিন উমে সাল্লাম রদি আল্লাহু আনহাকে উমের সাল্লাম রদি আল্লাহু আনহার ছোটো ছোটো সন্তানদেরকে আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম নিজের হাতে বড় করেছেন তাদেরকে আদব আখলাগ শিখিয়েছেন একবার উম্মেসাল্লামার ছেলে ওমর সে খেতে বসলো রসুল্ল সাল আলাইসলামের সাথে বয়সে ছোট হওয়ার কারণে সে ঠিকমতো খাওয়ার নিয়ম জানত না ফলে থালার সবখান থেকে ছড়িয়ে ছিটিয়ে খাবার খাচ্ছিল সে তখন রসুল্ল সাল সাল্লাম বললেন তুমি বিসমিল্লা বলে ডান হাতে খাও থালার সবখান থেকে খাবে না যা সামনে থাকবে সেখান থেকে আগে খাও রসুল্লাহ সাল আলি আসলামের এই শিক্ষা আজীবন মনে রেখেছিলেন উমে সাল্লামার ছেলে ওমর রাদিয়াহু পরবর্তী ঘটনা খলিফাদের সময়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনায় উমুল মমিন উম্মেসাল্লাহাম্মি আল্লাহু আনহার অবদান রাসুল উল্লাহ সাল্লাহু আলহামের ইতেকালের পর উমুল মমিন উম্মেসাল্লাহ রাদি আল্লাহুয়ানহা ঘরেই অবস্থান করতে থাকেন তিনি মনোযোগ দেন ব্যক্তিগত ইবাদুৎবন্দীগীতে আল্লাহ তাহ আমাদের মা উম্মেসাল্লাম রাদি আল্লাহুয়ানহাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন খলিফায় রাশিদিনের যুগ এবং এরপর মুআবিয়রি আল্লাহুয়ানহুর শাসনামল এবং তারপর মুয়াবি আরি আল্লাহআনহুর পুত্র ইয়াজিদের শাসনামল পর্যন্ত তিনি জীবিত ছিলেন মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়েছে নানা ঘটনা তিনি ছিলেন সেগুলোর প্রত্যক্ষদর্শী এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় উম্মেসালামা রাদিয়াল্লাহু আল্লাহওয়ানহা গুরুত্বপূর্ণ ফিখি মতামত প্রদান করতেন এবং তার সাধ্যমতো সেই সব ফিতনা বা বিভক্তি থেকে মুসলিমদেরকে দূরে রাখার চেষ্টা করতেন তৃতীয় খলিফা ওসমান রদি আল্লাহওয়ানহুর শাহাদাতের পর যখন আয়েশা রদি আল্লাহওয়ানহা বাসরার উদ্দেশ্যে রওনা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তখন উম্মে সালাম্মরি আল্লাহ আনহা আয়েশার আদি আনহার প্রতি চিঠি পাঠিয়ে তাকে কিছু উপদেশ এবং নসিহত প্রদান করেছিলেন উমে সাল্লাম রদি আনহা আয়েশার আদি আল্লাহু আনহাকে বাসরা যেতে নিষেধ করে দেন এবং ঘরে থাকার কথা বলেন এই ব্যাপারে তিনি আয়েশারদি আল্লাহ আহাকে উমুল মিনীনদের বিশেষ মর্যাদা এবং সম্মানের কথা স্মরণ করিয়ে দেন এভাবে তাকে মদিনায় ফিরে আসার আহ্বান করেন এটা ছিল উমুল মিনী উমে সাল্লাম রাদি আল্লাহু আনহার ইজতিহাদ বা গবেষণালব্ধ সিদ্ধান্ত যখন এই উপদেশবাণী এই নসিহত সম্বলিত চিঠিখানা আয়েশারাদি আল্লাহ আনহার কাছে পৌঁছাল তিনি সেই চিঠিকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং বিনয়ের সাথে উত্তমভাবে জবাব দিলেন ওদিকে আয়েশারদি আল্লাহ আনহা তিনি ভেবেছিলেন তালহা এবং জুবাইরের বাহিনীর সাথে বাকরার উদ্দেশ্যে রওনা হওয়াটাই হয়তো উত্তম সিদ্ধান্ত হবে এটা ছিল তার অবস্থান থেকে তার ইজতিহাত এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে উম্ম সালামা রাদি আল্লাহানহা তাকে নিষেধ করেছেন আর আয়েশার রাদি আল্লাহা সেখানে যাওয়াটাই সঠিক মনে করেছেন উভয়েই ইস্তিহাত করেছেন এখানে আমাদের করণীয় হচ্ছে ফিতনার ঘটনায় যে কোনো সাহাবির কাজ বা সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য করার আগে সতর্কতা কাম্য এই প্রসঙ্গে আমরা এর আগে আমিরুল মিনীন আলী ইবনে আবিতলি রাজি আল্লাহুর জীবনীতে বিস্তারিত আলোচনা করেছি সেগুলো স্মরণ করা যেতে পারে আয়েশারাজি আল্লাহ আনা ভেবেছিলেন তিনি তালহা এবং জুবাইরের বাহিনীর সাথে বের হলে এটাই ভালো হবে এভাবে তিনি বিবাদরত দুই দলের মধ্যে সন্ধি স্থাপন করতে পারবেন এখানে মূল বিষয় হচ্ছে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমকে আমাদের উচিত সর্বোত্তম নসিহত বা উপদেশ প্রদান করা আর কারো উপদেশ যদি আমাদের পছন্দ না হয় সেক্ষেত্রেও তাকে উত্তমভাবে জবাব দেওয়া উচিত কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে উত্তম নসিহত দিবে এটা তো এই দিনের অংশ কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আীন উনসিহা পরস্পর কল্যাণকামী তার নামই দীন পরবর্তী ঘটনা হুসাইন রি আল্লাহ আনহুর শাহাদাতের সময়ে উমেসাল্লামা রাদি আল্লাহু আনহার প্রতিক্রিয়া আগেই বলেছি উমেসাল্লামা রাদি আল্লাহু আনহাকে আল্লাহআাল দীর্ঘ হায়াত দিয়েছিলেন ফলে তিনি বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছেন এমনই একটি ঘটনা হচ্ছে একষট্টি হিজড়িতে হুসাইন রাদি আল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা সে সময় উমুল মিনীন্দ মধ্যে উমেসাল্লামা সালামা আল্লাহু আনহা ছিলেন একমাত্র স্ত্রী যিনি জীবিত ছিলেন হুসাইন রাজি আল্লাহ শাহাদাতে সংবাদ শুনে তিনি জ্ঞান হারিয়েছিলেন বলে বর্ণনা পাওয়া যায় এ প্রসঙ্গে তির্মিতিতে বর্ণিত একটি হাদিস রয়েছে সেখানে বর্ণিত হয়েছে সেখানে বর্ণিত আছে একবার উমেসাল্লামা রাদি আল্লাহ আনহার একজন দাসী উমেসাল্লামা রাদি আল্লাহ আনহার কাছে আসেন সেই দাসী এসে দেখেন উমে সাল্লামা রাদি আল্লাহ আনহা কান্নাকাটি করছেন দাসী এর কারণ জানতে চাইলেন तक उमे साल्लम रदी अल्लाहुआवा जवाब दिए बलें अल्लाह रसुल्लाह सल्लम के स्वप्ने देखे हमें देखे तरह मुखे और दीते धूलोभाली लेगे आई ताके जिज्ञासा करलम यार रसुलल्लाह की तख सेवर मध्य रसुल्लाह सल्लाहम उम्मे सल्मा के जवाब दिए बलें हुसैन के शहदतर दृश्य देखे इलम सेवन देखे उम्मे सल रदी अल्लाहुआन कान्निकाटी कर হুসাইন রি আল্লাহুয়ানহুর শাহাদাতাতের সময়ে তিনিই ছিলেন একমাত্র জীবিত উম্মুল মমিনীন রাদি আনহা। উমে সাল্লামা রদি আল্লাহুয়ানহা ইন্তেকাল করেন চুরাশি বছর বয়সে উম্মুল মমিনীনদের মধ্যে তিনিই ছিলেন সবার শেষে ইন্তেকালকারী এবং উম্মুল মমিনীন্নদের মধ্যে তিনিই সবার শেষে বাকিগুরস্থানে সমাহিত হয়েছিলেন উম্মুল মমিনীন উম্মে সালাম্মা রাদি আল্লাহুয়ানহার গুণ মর্যাদা এবং জীবন কাহিনী অল্প কথায় বলে শেষ করার নয় আমরা দোয়া করি আল্লাহআালাহ আমাদের মা উম মমিনিন উম্মে সালামা রদি আল্লাহু আনহাকে জান্নাতের আরও উচ্চ মর্যাদা দান করুন এবং আল্লাহ তাল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যান উমের সালাম্মা রাদি আনহার জীবনী আলোচনায় এই ছিল আমাদের উপস্থাপনা এই আলোচনার পরিশিষ্টে এবারে আমরা আরেকটি বিষয় সংযোজন করতে যাচ্ছি কোরআনের তিনটি আয়াত নাজিল হয়েছিল উমে সালামা রাদি আনহার তিনটি প্রশ্নের জবাবে সেই তিনটি প্রশ্নে উমে সাল্লামা রদি আল্লাহু আনহা নারীদের তিনটি বিষয়ে জানতে চেয়েছিলেন এবং এরপর আল্লাহআাল্লাহ নিজেই সেগুলোর জবাব দিয়ে আয়াত নাজিল করেছিলেন উমেসাল্লাম্মি আনহার প্রশ্নের জবাবে আল্লা তাল্লাহ আয়াত নাজিল করেছেন নিঃসন্দেহে এটা ছিল উমে সালাম্মার রাদি আল্লাহআহার জন্য একটি সম্মান গৌরব এবং মর্যাদার বিষয় কারণ এই আয়াতগুলো কী পর্যন্ত তিলওয়াত হতে থাকবে আমরা আগেই বলেছি উম্মুল মিনীদের মধ্যে উমে সাল্লামার রদি আল্লাহা ছিলেন গভীর চিন্তাশক্তি সম্পন্ন এবং সূক্ষ্ম অন্তর্দৃষ্টি সম্পন্ন পাশাপাশি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আয়েসার আদি আল্লাহ আহার পর তিনিই ছিলেন অধিক ভালোবাসা প্রাপ্ত এবং নৈকট্যপ্রাপ্ত এ কারণে তিনি সহজেই আল্লাহ রাসুলকে এমন অনেক প্রশ্ন করতে পারতেন যে প্রশ্নগুলো অন্যান্য ব্যক্তিরা করতে সাহস পেত না এমনই একটি দিনের কথা একদিন উম্মসাল্লামার রদি আল্লাহু আনহা এসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আমি কোরআনে পুরুষদের কথা যেভাবে উল্লেখ দেখতে পাই নারীদের কথা সেভাবে দেখতে পাই না কেন अर्थात कुरने जो भी पुरुष कथा आलोचना कर भाव नारीवर कथा आलोचना है क्यों उमे साल्लमर रदी अल्लाहवान्हाल्ला रसुल के प्रश्न करेंपर उम्मेसम रदी अल्लाहवान्हादिन मेम्बर का अल्लाह रसुल्हर कथा बलार आवाज़ सुनते पेलम तक अभी थीम घरे चुल ठीक कर कितु मेम्बर रसुल दाड़िए और कथा आवाज़ श्री कोकमे माथार चुल ठीक कर घर आंगिनार बहरे चले इलं रसुलर कथारति কর্ণপাত করলাম তখন আমি বলতে শুনলাম আল্লা রসুল সালাম এম্বরে দাঁড়িয়ে বলছেন ইন্নস ইন অল্লাহ ইয়কুল ইন অল মুসলিমিনী নল মুসলিম ওল মুী নকিন ওল কী তিনী নিত ও সী নদিক ও সিরী নত ওখ শঈ নল খিয়তদ্দিক মুতসদ্দিক ও বললেন হে লোক সকল আল্লাহ বলেছেন মুসলিম পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীলা নারী সিয়াম পালনকারী পুরুষ সিয়াম পালনকারী নারী চৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী এবং আল্লাহর নিকট অধিক জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী তাদের সকলের জন্যই আল্লাহ আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং পুরস্কার। এভাবে আল্লাহ আল্লাহাল্লাহ এই আয়াতের মাধ্যমে নারী এবং পুরুষদেরকে একত্রে উপস্থাপন করে তাদের দশটি গুণ বা দশটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন প্রত্যেক ক্ষেত্রেই পুরুষদের কথা বলার পাশাপাশি আল্লাহ আল্লাহ নারীদের প্রসঙ্গ উল্লেখ করেছেন এটাই ছিল ও মেসাল্লামারাদি আল্লাহা সেই প্রশ্নের জবাব ও মেসাল্লামারাদি আল্লাহআনহা জানতে চেয়েছিলেন কুরআনে যেভাবে পুরুষদের কথা এসেছে সেভাবে নারীদের কথা আসেনি কেন তখন একাধারে আল্লাহআালাহা পর দশটি বৈশিষ্ট্যে পুরুষ এবং নারীদের কথা পাশাপাশি উপস্থাপন করে আয়াত নাজিল করলেন এর মাধ্যমে আল্লাহ তাল্লাহ বুঝিয়ে দিলেন আখিরাতে পুরস্কার লাভের বিবেচনায় এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয় আল্লাহর কাছে সমান সৃষ্টিগত কারণে শুধুমাত্র পুরুষ বা নারী হওয়ার কারণে আল্লাহ তায়াল্লাহর কাছে মর্যাদা এবং সোয়াব লাভের ক্ষেত্রে কেউই কারো থেকে পিছিয়ে পড়বে না কিংবা প্রাধান্য পাবে না অর্থাৎ আল্লাহর কাছে সোয়াব এবং মর্যাদা লাভের ক্ষেত্রে উভয়েই সমান উমে সালামারাদি আল্লাহু আনহার দ্বিতীয় প্রশ্ন উমে সালাম্মারাদি আল্লাহু আহা ছিলেন সেই নারী সাহাবিয়াত তিনি নারীদের মধ্যে সবার প্রথমে হিজরত করে মদিনায় এসেছিলেন এর আগেও তিনি আবিসিনিয়াতে হিজরত করেছিলেন এভাবে আল্লাহর রাস্তায় দুইবার হিজরতের গৌরব অর্জন করেছিলেন তিনি এই হিজরতের প্রসঙ্গে কোরআনের বিভিন্ন স্থানে আয়াত রয়েছে আল্লাহ তাল্লাহ বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন যেমন সুরা বাকারায় আল্লাহআাল বলেছেন রহিম আল্লাহ তাল্লাহ বলেছেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা ইমান এনেছে এবং হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে তারা আল্লাহ রহমতের প্রত্যাশী আর আল্লাহ হচ্ছেন গ্যাফুর রাহিম ক্ষমাশীল করুণাময় এই আয়াতে আল্লা তাল্লাহ হিজরতের ক্ষেত্রে পুরুষবাচক ক্রিয়া শব্দ হাজারু ব্যবহার করেছেন উমে সালাম্মার রদি আল্লাহুয়ানহা এই কারণে জিজ্ঞাসা করেছিলেন তাহলে নারী মহাজিরদের কি হবে উমে সালামার রদি আনহা এই বিষয়গুলো নিয়ে ভাবতে এর কারণ তিনি নিজেই একাধিকবার আল্লাহ রাস্তায় হিজরত করেছেন নারীদের মধ্যে তিনিই ছিলেন প্রথম মহাজির এবং সেই হিজরতের ঘটনা সেটা ছিল খুবই মর্মস্পর্শী একটি ঘটনা এ কারণে উমেসাল্লামার রাজিউল্লাহা এই বিষয়ে আল্লাহ রাসুলের কাছে জানতে চেয়েছিলেন তখন আল্লাহআালাহ উমেসাল্লামার প্রশ্নের জবাবে সুরা আলে ইমরানের একশো পঁচানব্বই নম্বর আয়াতটি নাতিল করেন সেই আয়াতের মাধ্যমে আল্লাহআালা জানিয়ে দেন আনিলা উদি ও আমা আমিলিম মিনকুম মিন জাকারিউ উন জা আমি তোমাদের মধ্যে কোনো আমলকারীর আমল বিনষ্ট করি না হোক সে পুরুষ কিংবা স্ত্রী লোক বা আদুকুম মিমবাদ তোমরা পরস্পর একে অপরের অংশ সুতরাং এই আয়তের মাধ্যমে আল্লাহ তাল্লাহ জানিয়ে দিচ্ছেন কোন আমলের পুরস্কার বা প্রতিফল প্রদানের ক্ষেত্রে আল্লাহালা নারী এবং পুরুষের মধ্যে কোনো বিভেদ করেন না নারী পুরুষ একে অপরের অংশ একে অন্যের পরিপূরক আমরা জানি একজন পুরুষ এবং একজন নারী থেকেই পৃথিবীর সকল মানুষের সৃষ্টি হয়েছে নারী পুরুষ প্রত্যেকেই জন্ম নেয় একজন পিতা এবং একজন মাতার কাছ থেকে সুতরাং জন্ম থেকেই আমরা সবাই একজন নারীর উপরে নির্ভরশীল একইভাবে একজন পুরুষের উপরেও নির্ভরশীল এটাই হচ্ছে নারী পুরুষের মধ্যে আল্লাহ তাল্লা দেওয়া সমতা কেবি কাউকে ছাড়া স্বয়ং সম্পূর্ণ নয় প্রত্যেকে একে অন্যের উপরে নির্ভরশীল প্রশ্ন করেছিলেন হিজরতের ব্যাপারে এরপর সেই আয়াতের বাকি অংশে আল্লাহ নাজিল করেছেন সুতরাং যারা হিজরত করেছে যাদেরকে নিজের ঘর থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে जारा आमी तादेर तादेर के जार तलो देश जर्ना ए जरा आल्लर पथे युद्ध कर मृत्युबरण करवश्य तरह भूल त्रुटि क्षमा देव ए ते प्रवेश करनाते जर तलदेश दिए प्रवाहित हो झर्णासमूह यमय आल्लर पक्ष के आल्लर का आत्तम बनीमय क्यों जदिव उल्लेखित विषयगुलू सूक्ष चिंता करें तो हमें बुझते पर एने उमेसलम रदी आल्लाहुआनहार जीवन घटनागुलर आयतर कथागुलू पुरोपुर मिले जाए কারণ উমুল মিনিন উম্ম সালামার রাজি আল্লাহা ছিলেন সেই মহিলা যিনি প্রথম হিজরত করে এসেছিলেন মদিনাতে যিনি নিজের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয়েছেন তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহর দিনের জন্য যিনি কষ্ট কষ্টসহ্য করেছেন যার স্বামী আবু সালামা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন এবং শহীদ হয়েছেন কাজেই এই আয়ত্তের মাধ্যমে আল্লাহাল্লাহ যখন জানিয়ে দিলেন যারা এই কাজগুলো করেছে আমি তাদের ত্রুটি বিচ্যতি ক্ষমা করে দেব তাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাতে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্নাসমূহ তখন উমের সাল্লাম রদি আনহা খুবই খুশি হলেন এবারে আসা যাক উমে সালাম্মি আল্লাহু আহার তৃতীয় প্রশ্ন সম্পর্কে উমে সাল্লাম রদি আল্লাহু আনহা একবার রসুল্লাহ সাল সালামের কাছে এসে প্রশ্ন করলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াক জুর রিজা আলু ওয়ালা ইয়াক জুল নিসাউ পুরুষরা যুদ্ধ করে জিহাদ করে কিন্তু নারীরা তো জিহাদ করে না ওয়া ইনামা লিসফুল মিরাজ আর পুরুষদের তুলনায় আমরা মিরাজ বা উত্তরাধিকার সম্পদে অর্ধেক পেয়ে থাকি এখানে প্রথমে প্রশ্নটি বুঝতে হবে উমেসাল্লামা রাজি আল্লাহ আনহা আসলে কি বুঝাতে চেয়েছেন এর ব্যাখ্যায় আলেমরা বলেছেন উমেসাল্লামা যা বুঝিয়েছেন সেটা হচ্ছে পুরুষদের জিহাদে যাওয়ার অনুমতি আছে কিন্তু নারীদের জিহাদে যাওয়ার অনুমতি নেই পুরুষরা জিহাদ করে কিন্তু নারীরা জিহাদ করে না এর মাধ্যমে জিহাদের মাধ্যমে যে গণিমত বা সম্পদ লাভ করা হয় সেটাই উমেস সালামা বুঝিয়েছেন অর্থাৎ পুরুষরা যুদ্ধ করার কারণে সম্পদ পায় গণিমত পায় ফলে নারীদের তুলনায় পুরুষদের অর্থ সম্পদের উৎস বেশি থাকে কিন্তু সম্পদ নারী পুরুষ উভয়েরই প্রয়োজন একারণে কারণে উমেসালামা বললেন পুরুষা যুদ্ধে গিয়ে গণিমতের মাধ্যমে সম্পদ পাচ্ছে এরপরেও উত্তরাধিকার সম্পদ বন্টনের প্রসঙ্গ যখন আসে তখন পুরুষদের তুলনায় নারীরা কেবল অর্ধেক সম্পত্তি পাচ্ছে সুতরাং উমে সালামা রাদি আল্লাহুয়ানহা এই বিষয়টিকে একজন নারী দৃষ্টিকোণ থেকে দেখে আল্লাহ রাসুলের কাছে উপস্থাপন করেছিলেন অথচ লক্ষ্য করুন ঠিক একই বিষয়কে কেন্দ্র করে পুরুষ সাহাবিরাও আল্লাহ রাসুলের কাছে প্রশ্ন করেছিলেন ঠিক একই বিষয়কে পুরুষ সাহেবিরা দেখেছিলেন আরেকটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে মিরাজ সংক্রান্ত আয়ার যখন নাজিল হলো তখন পুরুষ সাহেবিরা বললেন ইয়া রাসুলাল্লাহ আমরা পুরুষরা যুদ্ধে যাই কিন্তু নারীরা তো যুদ্ধে যায় না তাহলে নারীদেরকে কেন মীরাসের অর্ধেক দিতে হবে পুরুষরা যুদ্ধ করতে যায় জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করে সেখান থেকে গণিমত পায় সম্পদ পায় এরপর যখন সেই সম্পদ বন্টন করতে হবে নারীরা তো যুদ্ধে যায় না তাহলে তাদেরকে অর্ধেক সম্পত্তি কেন দিতে হবে ये लक्ष्य कर देख एकदि केमे सालमामीअल्लाह आनार प्रश्न और एकदि के एक ही विषय के केंद्र कर पुरुष हे उपस्थापित प्रश्न उभय दल चुक्ति आभय दल दुटि भिन्न दृष्टिकोण थ एक ही घटना के भिन्न भावे देखें और व्याख्या करुक्त फैलासि भ्रांति मानविक बोधशक् दिए अपनी जख क्यूपन करबें तक मैंने रखबें जुक्ति कख সত্য মিথ্যা নির্ধারণের চূড়ান্ত মানদণ্ড নয় প্রত্যেক বিষয়ের পক্ষেই যুক্তিদার দাঁড় করানো সম্ভব তেমনইভাবে প্রত্যেক বিষয়ের বিপক্ষেই যুক্তিদার দাঁড় করানো সম্ভব কাজেই যুক্তি দিয়ে কোনো কিছুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না ফলে মানবজাতির প্রয়োজন এমন একটি ঊর্ধ্বতন সত্তার যিনি মানুষের থেকেও অধিক শক্তিধর অধিক বিজ্ঞ এবং হিকমতওয়ালা যিনি মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ তালা তিনি আমাদের ভালো জানেন কাজী যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব এটা একমাত্র আল্লাহ তাল্লাহার দেয়া ফয়সালার মাধ্যমে এ কারণেই আল্লাহআাল কুরআ নাজিল করেছেন এবং পরিপূর্ণ জীবন বিধান ইসলাম দিয়েছেন এরপর আল্লাহ তাল্লাহ উম্মেসাল্লামার রাদি আল্লাহু আনহার উপস্থাপিত সেই প্রশ্নের জবাব দিয়ে এই আয়াত নাজিল করেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন আর যার মাধ্যমে আল্লাহাল তোমাদের কাউকে অন্য কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা সেদিকে লোভ করো না লালসা पुरुष तर्जन कर नारी तर्जन कर आल्लार अनुग्रह प्रार्थना करो निश्चय आल्ला उम्माइसामलापित प्रश्न जवाब दिए दिल्ली आल्ला तला दिले आल्ल पुरुषर ज्यादा जाधारण करा निर्धारण करीजे ज्यादा जा निर्धारण करा निर्धारण करोमरा अंश लालसा करोना लोप करो नार आल्लर का ही अनुग्रह प्रार्थना करो निश्चय आल्ला सर्वज्ञ शुदुम्र उम्मे साल रदी आल्लाहार उपस्थापित से विषय जवाब नये बरम समाजे राष्ट्रे किंबा परिवारेटी क्षेत्रे नारी और पुरुष कार भूमिका क्यी आल्लार्धारण कर दिए ए समस्त जुक्तर्क विवादे अवसान घटे दिए এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে উমুল মো মিন উম্মে সাল্লামারদি আল্লাহু আনহা রাসুল্লাহ সাল্লাহ আলাই সালামের কাছে যেসব প্রশ্ন করেছেন সেই সব প্রশ্ন করার পেছনে তার মানসিকতা কী ছিল নিঃসন্দেহে অভিযোগ করা কিংবা আপত্তি জানানোর মানসিকতা নিয়ে তিনি এই প্রশ্নগুলো উপস্থাপন করেননি বরং তিনি প্রশ্ন করেছেন জানার জন্য বোঝার জন্য এ কারণেই আল্লাহ তাল্লাহ যখন আয়াত নাজিল করে তার প্রশ্নের জবাব জানিয়েছেন তখন উম্মে সালামার রি আনহা সেই বিষয়ে সন্তুষ্ট হয়ে গেছেন কাদের মুমিনদেরও উচিত এই বিষয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া সাহাবারাদী আল্লাহ আনহুমদের দৃষ্টান্ত ছিল যখন কোনো বিষয়ে পেশ করা হতো আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে তখন তারা বলতেন সামিনা না ও আত আমরা শুনলাম এবং মেনে নিলাম মুমিনদের দৃষ্টান্তও তাই হওয়া উচিত কিন্তু এর এরপরেও যখন কোনো ব্যক্তি আল্লা তাল্লাহর দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তি দিতে থাকে তখন তার দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মতো কারণ আল্লাহ তাল্লাহ যখন আদমকে সিজদা করার জন্য আদেশ দিয়েছিলেন তখন শয়তান কি করেছিল সে প্রথমে আল্লাহ তাল্লার আদেশে অমান্য করেছে এবং এরপর আল্লাহর বিরুদ্ধে যুক্তি দিতে শুরু করেছিল তাই কেউ যদি মানবিক যুক্তিতর্ক এবং মানবিক বোধ শক্তির ভিত্তিতে আইনকানুন রচনা করে কিংবা নীতি নৈতিকতার ভিত্তি স্থাপন করে সেটা কখনোই চিরস্থায়ী ধ্রুবক বা সার্বজনীন কিছু হতে পারে না এবং এটা হয় না এ কারণেই আমরা দেখি মানবরচিত বিধান সবসময় পরিবর্তনশীল আজকে যেটাকে পবিত্র সংবিধান মনে করা হয় কালকে সেটাকে বাতিল করা হয় আজকে যেটাকে বাতিল করা হয় কালকে সেটাকে সঠিক মনে করা হয় आज के जेटे जुक्ति मन कर हास्यकर मन कर, कर आज जेटे के हास्यकर मन कल से मैं विभ्रांत शेष नहींज मानविक बोधशक् क्या लागिए कखई नीति नैतिकता आईने मानदंड निर्धारण अधिकार किंबा दायित्व करतव्य सीमारेखाओ निर्धारण एगुलो होते हैं मानुषरथ ऊर्धतन एक्टी सत्तार पक्ष के अर्थात आल्ला तलार पक्ष के वास्तवता एमकी बर्तमान अनेक অমুসলিম দার্শনিকরাও চিন্তাবিদরাও স্বীকার করে নিয়েছেন উদাহরণস্বরূপ জার্মান দার্শনিক ফ্রেডরিক নিচে তিনি স্বীকার করে বলেছেন যদি গড বা আল্লাহকে বাদ দিয়ে হিসাব নিকাশ করা হয় তাহলে সব কিছুই নৈতিক আবার সব কিছুই অনৈতিক আল্লাহকে বাদ দিলে সব কিছুই নৈতিক সব কিছুই অনৈতিক ভালো বলে আর কিছু থাকে না কাজে আল্লাহ তাল্লাহর দেওয়া সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুকে আপনি মোরাল বা ইমোরাল বলতে পারবেন না লিগাল বা ইলিগাল বলতে পারবেন না একইভাবে সমাজে রাষ্ট্রে এবং পরিবারে নারীর ভূমিকা কি হবে আর পুরুষের ভূমিকা কি হবে সেগুলো আল্লাহ তাল্লা নির্ধারণ করে দিয়েছেন এবং সে কারণেই আমরা মুমিনরা তার উপরে সন্তুষ্ট আর এভাবে আমরা উমেসাল্লামা রাজি আল্লাহু আনহার দৃষ্টান্তই অনুসরণ করি শ্রোতাদের কাছে মনে হতে পারে উমেসাল্লামা রাদি আল্লাহু আনহার এই তিনটি প্রশ্ন উপস্থাপন করার পর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করার কারণ কি কেন উমেসাল্লামা রাদি আল্লাহু আনহার তিনটি প্রশ্নকে একত্রে উপস্থাপন করে আলোচনা করা হচ্ছে আর কেনই বা এই আলোচনাকে দীর্ঘায়িত করা হচ্ছে এর উত্তর হচ্ছে বর্তমানে এক শ্রেণীর তথাকথিত কোট আন্ড কোর্ট আধুনিক প্রগতিশীল মুসলিম পাওয়া যায় যারা দাবি করেন উম্মে সালামা রাদি আল্লাহু আনহা নাকি ছিলেন এই উম্মতের প্রথম নারীবাদী শুনতে উদ্ভট শোনালেও এমনটাই তারা আজকাল দাবি করেন এবং প্রচার করার চেষ্টা করেন এরপর তাদের মতের পক্ষে আমরা এতক্ষণ যে তিনটি প্রশ্ন উপস্থাপন করেছি সেগুলোকে তারা আংশিকভাবে উপস্থাপন করেন এবং বলার চেষ্টা করেন উমেসাল্লামারাদী সব সময় নারী অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন রাসুলকে প্রশ্ন করতেন ইত্যাদি ইত্যাদি এভাবে তারা সেই বিষয়গুলোকে আংশিকভাবে উপস্থাপন করে মুসলিমদের মাঝে বিভিন্ন রকমের নারীবাদী ধ্যান ধারণা ঢুকিয়ে দিতে চান যতই দিন যাচ্ছে ততই নারীবাদ মুসলিমদের মধ্যে একটি বড় ফিতনা আকারে প্রবেশ করতে যাচ্ছে কাজেই এই বিষয়ে দীর্ঘ আলোচনা প্রয়োজন কিন্তু এখানে ক্ষেত্রে বিস্তারিত আলোচনার সুযোগ নেই তবে যতটুকু না বললেই নয় ततटुकूनते जानते नारीबाद बोझानो है उत्पत्ति क्यों घटे एवं बर्तमान यदोलन मुभमेंट इन अवस्था आर् भित भविष्य को दिखे मोर ने संभावना रेक्षेपेते गारीबादे उत्पत्ति घटे पश्चिमा समाज तर सेकुलर वार्ल्ड भिउ वैश्विक दृष्टिभंगी थे जखनती षोलो शतकर पर ইউরোপে ধর্মীয় বিধানকে বাদ দিয়ে মানবরচিত বিধান দিয়ে দেশ দুনিয়া পরিচালনা করার মানসিকতার উদ্ভব ঘটে অর্থাৎ সেই রেনেসা যুগ থেকে তখন থেকেই এই ধরনের নানারকম মানবরচিত মতবাদ এগুলোর উৎপত্তি ঘটতে থাকে বৈশ্বিক আন্দোলন হিসেবে বা গ্লোবাল মুভমেন্ট হিসেবে আঠারোশো সালে ফ্রান্সে নারীবাদের উত্থান ঘটে কাছাকাছি সময়ে আঠারোশো নব্বই যুক্তরাজ্যে এবং ১৯১০ সালে যুক্তরাষ্ট্রে নারীবাদ শব্দটির প্রচলন হয় নারীবাদের উৎপত্তি এবং বর্তমানে এর অবস্থান এই সম্পর্কের ভিত্তিতে আলোচনা করে বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের আঠারোশো সালে সেনেকা ফলস কনভেনশন এটা ছিল নারীবাদের প্রথম ধাপ এরপর নানা ধাপ অতিক্রম করে বর্তমানে বলা হয় এটি চতুর্থ ধাপে আছে এক এক ধাপের আন্দোলন এবং দাবি দেওয়া বিভিন্ন পর্যায়ের তাদের দাবি দেওয়াগুলোর মধ্যে কিছু আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয় আবার অনেক কিছুই আছে যেগুলো মারাত্মকভাবে সাংঘর্ষিক এমনকি ইমান বিনষ্টকারী অনেক বিষয়ও সেখানে আছে আগেই বলেছি এই আলোচনা অনেক দীর্ঘতায় আমরা সেই দিকে যাচ্ছি না যতটুকু অংশ প্রাসঙ্গিক সেগুলো উল্লেখ করছি নারীবাদের মূল দাবি দেওয়া সেই বিষয়ে উল্লেখ করার আগে কিছু কথা মৌলিকভাবে আমাদের স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের মধ্যে যে দৈহিক পার্থক্য আছে এটা কেউই অস্বীকার করতে পারে না জৈবিক বা বায়োলজিক্যাল এবং হরমোনের কারণে মানসিক ক্ষেত্রেও নারী এবং পুরুষের মধ্যে বেশ তফাৎ আছে এটা কেউ কেউ অস্বীকার করেন না কিন্তু এর পরেও দেখা যায় তথাকথিত নারীবাদীরা বিগত ২৫ বা তিরিশ বছর ধরে অর্থাৎ বর্তমানে নারীবাদ যেই ধাপে অবস্থান করছে তাদের প্রচার প্রচারকরা নারী পুরুষের ধর্মীয় এবং ঐতিহ্যগত জেন্ডার রোল বা বিশেষ দায়িত্বকে অত্যন্ত নির্জয়ভাবে প্রশ্নবিদ্ধ করে এসেছেন এবং তারা বলছেন এগুলো হচ্ছে সমাজের আরোপকৃত ধারণা যেমন তারা বলার চেষ্টা করে থাকেন আসলে ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই একটি ছেলেকে মেয়ের মতো বড়ো করলে সে বড় হয়ে মেয়েদের মতো নাকি আচরণ করবে আর একটি মেয়েকে নাকি ছেলের মতো বড়ো করলে সে বড় হয়ে ছেলের মতো আচরণ করবে एभवे ता दाबी करार चेषा कर नारी पुरुष मध्य तेम को पार्थक्य नहीं जेंडार रोल पृथक सीमारेखा एगुलर को दरकार नहींगल के तरा ध्वस कर दीते चान एभवे नारी और पुरुष पृथक क्यों और पृथक भूमिका के तरा विलुप्ति करार चेष्टा कर मुभमेंट वंदोलन यहा शुम्रखने थेमे थके परवर्ती फलाफल हिसाब देखते शुद्ध जेंडार रोल नय बर बर्तमान सरसि जेंडार के ही प्रश्नबाच है और जेट विभिन्न फितना आकारे देखा जा रतम होंगे समकामी फितनाना যে কারণে আজকাল অনেকে সেই সব উদ্ভট দাবি করে থাকেন যারা বলেন যে অমুক পুরুষের দেহে আটকে পড়া নারী আর অমুক হচ্ছে নারীর দেহে আটকে পড়া পুরুষ এরকম আজগুপি কথা তাদের এই পরিণতি এটা যেন অনিবার্যই ছিল যা এসেছে মূলত পূর্ববর্তী আন্দোলনগুলোর ধারাবাহিকতা হিসেবে যাই হোক এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপের দিকে যাচ্ছি না সেটি আরেকটি ভিন্ন আলাপ আমরা ফিরে যাচ্ছি মূল প্রসঙ্গে অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে পৃথক ভূমিকা এবং দায়িত্ব কর্তব্যের যে সীমারেখা এই বিতর্কের যে সমাধান সেটা রয়েছে কোরআনের মধ্যে আল্লাহ বলে তোমরা সেই বিষয়ে লোভ করো যার মাধ্যমে আল্লাহ আল্লাহ তোমাদের একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন পুরুষের জন্য রয়েছে নির্ধারিত অংশ যা তারা উপার্জন করে এবং নারীদের জন্য রয়েছে নির্ধারিত অংশ যা তারা উপার্জন করে আর তোমরা নারী পুরুষ উভয়েই আল্লাহর কাছে অনুগ্রহ চাও ইন আল্লাহ বিকুল সাই ইন আলিমা নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে অবগত এই আয়তের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই আয়তে আল্লাহাল্লাহ কোথাও বলেননি নারী পুরুষ তোমরা সবাই সমান বরং কোরআনের আয় থেকে জানা যায় যেসব বিষয়ে আল্লাহাল্লাহ নারী পুরুষের মধ্যে সমতার কথা বলেছেন সেগুলো হচ্ছে ইবাদতবন্দিগী এবং আল্লাহ আল্লাহর কাছে পুরস্কার লাভের ক্ষেত্রে যেমন উদাহরণস্বরূপ আল্লাহআাল্লাহ সুরাহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তে একসাথে নারী এবং পুরুষের ১০টি গুণ বা বৈশিষ্ট্যের কথা পাশাপাশি উল্লেখ করেছেন যা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি কিন্তু এর বাইরে অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে দুনিয়ার কাজকর্মের বিষয়ে কিংবা দুনিয়াতে দায়িত্ব কর্তব্য পালনের বিষয়ে কোরআনের বক্তব্য খুবই স্পষ্ট সেখানে কোরআনের বক্তব্য হচ্ছে লাইসাজ জাকারুক কাল উনসা নারী এবং পুরুষ সমান্বয়ে নারী এবং পুরুষের আলাদা ভূমিকা রয়েছে আর ভালোভাবে মুক্ত চিন্তা করলে দেখা যায় এটা শুধুমাত্র নারী পুরুষের মধ্যে কেন দুনিয়াতে এমন অসংখ্য বিষয় রয়েছে যেখানে এক মানুষের দায়িত্ব কর্তব্য আলাদা একই কাজ সবাইকে করতে হবে এটা কোথাও নেই উদাহরণস্বরূপ ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তারা পেশাগত ক্ষেত্রে আলাদা দায়িত্ব পালন করেন डाक्त काज इंजिनियर करें इंजिनियर का डाक्त करें नाड़ा अन्न्य विषयों पढ़ालेखार क्षेत्र में देखते पाई दुनिया से जी विषय क्या कर दक्षता अर्जन कर सही अनुसारे तरह परवर्ती पेशा जीवन निर्धारित है मात्र चार बचर किखाडारेजुएट लेवेल कि परवर्ती जीवन भूमिका निर्धारण कर दीते मानुष्य सामाजिक दायित्व करतब्य निर्धारण करते नारी और पुरुषर मध्य सृष्टिगत जो दैहिक पार्थक्य रेच बैलजिकल और हरमोनगत जो पार्थक्य रे कारण क्यों राष्ट्रेवार समाजे तरह आलदा भूमिका निर्धारित होनासंदेह यहाँ खुबी जौतिक प्रश्न सूतरा यह कथागुलू बलार पर क्यों जदि कुरान हादीसे उल्लेखित नारी और पुरुष पृथक अधिकार पृथक दायित्व करतब्य स्वीकार कर नीन एरपर जो नारी के तर प्राप्य अधिकार देा बोन बरुदे जुलूम बंद करार कथा बोलेंमी नारी के जे सब विषय देवारमें सम्मान और मर्यादा देगुलू निश्चित करारमे नारी मर्दा देर कथा ब तांदेह तेके स्वागतम तरम्रण कि क्यों जदि कुरान हदी से निर्धारित विधान बैरे चले जा उदाहरणस्वरूप आल्ला पर्दार विधान दिए क्यों जदिनी नारीजर पर्दार बिुदे कथा बोला शुरू करें किबाला तालह कुरान् आयतर मध्यमें पुरुष के नारी ऊपर करतृत्वशील और दायित्वशील करी क्यों यधान बरुदे कथा बोलते शुरू करें किंबा इसलमें नारीव पुरुषे अन्य जेई सुनिर्दिष्ट विधान आज से बिुदे कथा बोलते थकें तो सब व्यक्ति केव तरह कथा के, के ग्रहण कर बिंदुम्र सूख नहीं बर्तमान वास्तवता हूँ साधारण मुस्लिम अज्ञता और उदासीनता के कजे लागिए एक श्रेणी नामधारी पंडित ए ते भिष्य मुस्लिम नारी मध्य सूकौशले नारीबाद नामक बिल चिंताधारा ढुकए दीचे एवं ये तमाम दीच्च तथाकथित इसलमिक फेमिनिजम मैंने रखते कोचु के बारे थे इसलमर लेवल पोशाक पर दिल ही सामिका भेतरे क्यी आव देखते हैं सूतरा जे सब तथा कथित इसलमी नारीबादी उम्मुल मिनीन दृष्टान्त प्रदान कर जमन आएसादी अल्लाहान किंबा खदिजा और उम्मे सलम्लाहुआन दृष्टान दें और दिए तरह से सकल विभ्रांत दाबीष्ठा करार चेषा करें तर क्षेत्र मेंणीय हथमे देखते ओ सब दबी उपस्थापनकारी व्यक्ति जीवने यहीषी উম্মুল মিনীন্দের জীবনের আদর্শ এবং কর্মপন্থার কতটুকু বাস্তবায়ন আছে কতটুকু প্রতিফলন আছে বাস্তবে দেখা যায় তাদের জীবনে এইসব মহিষী নারীদের উম্মুল মিনীন্দের জীবনই বাস্তবায়ন করা দূরে থাকুক অনুসরণ করা দূরে থাকুক তারা আমাদের মায়েদের জীবনই ভালো জানে না উম্মাহাদ মিনীন্দ রাজি আল্লাহন হুন্না তারা ছিলেন আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাসী আল্লাহ এবং তার রাসুলের কাছে তাদের যে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব यहाँ अर्जन करारित्वर मध्यमे फेमिन्यूनीटर मध्यमे नारीबादिजमर मे नए तशेषे एक बार स्पष्ट दुनिया के आल्ला तला नारी पुरुष के सब दायित्व दिए प्रत्येके से सब दायित्व पालन करते हैं मध्यमे आल्ला पुरस्कार और जाननाते जाता अर्जन करते हैं सब क्षेत्र में आल्ला तला कारो प्रति को बैषम्य करें दुनिया भी जे सकल दायित्व करतव्यवषे नारी और पुरुष পৃথক ভূমিকা রয়েছে পৃথক জেন্ডার রোল রয়েছে উদাহরণস্বরূপ আল্লাহআ কোরআনে বলেছেন কাল পুরুষ কখনো নারীর মতো নয় অন্যত্র বলেছেন আর রিজালু আল্লাহআ বলেছেনা পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল অন্যত্র আল্লাহআাল বলেছেন অলি রিজা আলী আলাই হিন না দারাজ নারীদের উপরে পুরুষের মর্যাদা রয়েছে সুতরাং কেউ যদি কোরআনের আয়াত বিশ্বাস করেন এবং আল্লাহআালার উপর ইমান রাখেন তাহলে তিনি কিছুতেই তথা তথাকথিত আধুনিক নারীবাদী হতে পারবেন না কোরআন এবং তথাকথিত নারীবাদ এই দুইটির উপরে কখনোই আপনি একই সাথে ইমান রাখতে পারবেন না দুইটি পরস্পর বিপরীত এবং সাংঘর্ষিক তাই যারা সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন নারীবাদী ধ্যান ধারণা প্রচারণা করেন এবং উম্মাহাতুল মিনীন রদি আল্লাহুয়ান হুন্নার জীবন থেকে এখান থেকে এক টুকরো ওখান থেকে আরেক টুকরা নিয়ে নিজেদের দাবি প্রতিষ্ঠা করার জন্য কখনও খাদিজা রদি আল্লাহুয়ানহা কখনো আয়েশা রদি আল্লাহুয়ানহা কিংবা কখনও উম্মে সালামা রাদি আল্লাহু আনহা দৃষ্টান্ত দেন কিংবা যারা বলেন उम्मे सालमामीअल्लाहुवान्हा उम्मतर प्रथम नारीबादी से लोकर निसंदेहे आपके विभ्रांत कर दृष्टान्त ओ रकम लेज काटा शाल मत जे शजा काटानों देखो हार लेज काटा गे हमें देते कत सूंदर लागसे तुमरा तुम्हारे लेज केटे फेल अल्लाह तला विभ्रांति के हिफाजत कर आजकल पर्व जी विषयगुल आलोचना करो बोझारल कर तौफिक अल्लाह तला के दान कर রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডবল রেইনড্রিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডবল সম্পর্কে জানতে কম স্ল্যাশ রেইন অথবা ইউটিউব চ্যানেল ডাব্লু ডাব্লিউ ডাব্লু ইউটিউব ডট কম